কান.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 রসুল তো রাজিম সকলকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত যে আলোচ্য বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে মুসলিমদের পারস্পরিক অধিকার এবং একে অপরের হক সম্পর্কে মুসলিমদের অধিকারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসে যে ছয়টি অধিকারের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন তাকে দেখতে যেতে হয় আমার পার্শ্বস্থ কোনো মুসলিম ভাই যদি অসুস্থ অবস্থায় থাকে তাকে দেখতে যেতে হয় আর তাকে দেখতে দিলে আমাদের কি লাভ আমাদের কি মর্যাদা আমরা কি পাই সে কথাও শরীফের হাদিস আল্লাহ হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসুনি তুমি আমার জারত করি তখন আদম সন্তান বলবেই ফুকা আমি তোমার জগতের প্রতিপালক দেখতে তুমি আবার অসুস্থ কখন হলে তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন আমা আলিম তাহ লাউ আজ আইন জানো না আমার ওই বান্দাটা অসুস্থ ছিল অনেক দিন থেকে শয্যাশায়িত ছিল রোগাক্রান্ত ছিল তুমি তাকে দেখতে যাওনি তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেখানে আমাকে পেতে মানে মহান আল্লাহ রব আলমিন বলতে চাইছেন যে কোন মুসলিম বান্দাকে দেখতে না যাওয়া মানে আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা আমল করলাম না বা আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা চললাম না আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো যে আমরা যেন একে অপরকে দেখতে যাই তাহলে এই দেখতে যাওয়াতে মহান আল্লাহ রবুল্লা আলমিন দেবেন আমাদেরকে অনেক স্বভাব অনেক নেকি অনুরূপভাবে মুসলিমদের পারস্পরিক অধিকারের মধ্যে হল যে যখন কেউ মারা যাবে তখন তার জানা দেয় শরিক হতে হবে যেমন আল্লাহনবী হাদিসের মধ্যে বললেন যে ছয়টি অধিকারের মধ্যে একটি হচ্ছে ইদামাত ফাবে জানাজাত হোক যখন সে মরে যাবে তখন তার জানায় শরিক হোক এই কাজটাও বা এই অভ্যাসটাও আমরা অনেকে করি না কেউ মারা গেলে জানাজাই তারাই শরিক হয় বা তার জানাজা তারাই পড়ে যাদের আত্মীয় তারাই কিন্তু আমি এটা মনে করি না যে ওটা আমার মুসলিম ভাই আমার আত্মীয় না হোক আমার সাথে তার রক্তের সম্পর্ক না থাকুক কিন্তু আমার মুসলিম ভাই অতএব তার জানাজাই শরিক হওয়া এটা তার আমার উপর অধিকার আর আপনি যখন জানাজায় শরিক হবেন এটাও মনে রাখবেন যে এতে আপনার লাভ এতে আপনি অনেক স্বভাব পাবেন কত স্বভাব পাবেন জানেন আল্লাহ আকবার। বুখারি এবং মুসলিম শরীফের বিশ্ব নবী মু আল্লাহ রসুল বলছেন যখন কেউ কোনো মানুষের জানাজাই শরীফ হয় এবং শুধু নামাজ পড়া পর্যন্ত থাকে সে এক কি পায়। আর যে জানাজ দাফ করা থাকে আমরা তারা মাটি দেয় আবার তারপরে তারা আসে আবার অনেকেই এই কাজটা করে শুধু জানাজা পরে চলে আসে তো যে কেবল জানাজা পরে চলে এলো সেও লাভ থেকে বা নেই থেকে বঞ্চিত না সেও নাকি পাবে কিন্তু এক রাত। আর যে জানাজা পড়ল। আর সেই সাথে সাথে তার সাথে কোবর পর্যন্ত গেল এবং তাকে দাফন কাফন করলো তার নেকি কত দুই কেরাত আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল ইয়ার মিসালাইনে আদিমাইনে কেরাত মানে হচ্ছে দুটো বিরাট বড় বড় পাহাড় সমান নেকি আল্লাহ একবার একটি মানুষের জানাদায় শরীর হলে আপনি পাচ্ছেন দুই পাহাড় নেকি। এতগুলি ফজিলত আল্লাহ বা এইরকম ফজিলত আমাদেরকে আল্লাহ কেন দেন জানেন কারণ আমাদের বয়স কম আমরা বেশি কাজ করতে পারবো না অল্প বয়সে আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি তাই আমাদের জন্য কিছু ফজিলতের আমল দিয়েছেন কিছু ফজিলতের কাজ দিয়েছেন কিছু ফজিলতের রাত দিয়েছেন কিছু ফজিলতের দিকির দিয়েছেন ছোট্ট দিকির করলে পারেন বহু নেকি হয়ে যাবে ছোট্ট কাজ করলে পারেন বহু নাকি হয়ে যাবে ছোট্ট একটা কাজ করার পিছনে এত নাকি দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রবুল আলমিনের হচ্ছে এই যে যেহেতু আমরা কাজ বেশি করতে পারবো না তো অল্প কাজ করলে এত নেকি আল্লাহ দিচ্ছেন যে একজন মানুষের জানাজের শরিক হলেন তাকে কবরস্থ করলেন আর আপনি পেয়ে গেলেন দুই পাহাড় সমান নেকি এর থেকে বড় জিনিস আর কি হতে পারে তো ভাইরা আমার এক নম্বরে আপনি ওই মুসলিম ভাইয়ের অধিকার আদায় করলেন আর দুই নম্বরে আপনি এত নেকি পেয়ে নিজেকে ধন্য করতে পারলেন তাই মনে রাখতে হবে যে আমার মুসলিম ভাইয়ের অধিকার হচ্ছে যে আমি তারপরে হচ্ছে তোমার কাছে উপদেশ চাইবে তখন তাকে সৎ উপদেশ দিবে। অনেক সময় আছে যে আমার কোন এক মুসলিম ভাই এক সমস্যায় পড়ছে কাজটা এমন এক ঝঞ্ঝাটমূলক কাজ তার মাথায় এসে গেছে কি করে না করে বিচারা বুঝতে পারছে না তাই আপনার কাছে সৎ পরামর্শ নিতে এসেছে যে আমি এখন এরকম একটা সমস্যায় ভুগছি ভাই বলেন তো কি করা যায় কি করলে ভালো হয় আপনি আপনার বিবেক দিয়ে আপনার বুদ্ধি দিয়ে আপনার দিমাগ দিয়ে আপনি যেটাকে ভালো মনে করছেন যে হ্যাঁ এটা করলেই তার জন্য ভালো এটা করলেই তার জন্য মঙ্গলময় হয় তখন আপনি তাকে বলেন সৎ পরামর্শ দিয়ে যে আপনি এটা করেন কিন্তু খবরদার আপনি তাকে এমন পরামর্শ দিবেন না যে পরামর্শের কারণে আপনার ওই পরামর্শের কারণে সে হয়তো বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আজকে আছে সমাজে এমন মানুষ এরকম যখন সুযোগ পায় যখন তার কাছে পরামর্শ চায় তখন সে মনে করে সুযোগ একটা পেয়েছি এখন একে ডুবাইবো একে ধ্বংস করবো তখন এমন একটা পরামর্শ তাকে দেয় যে তুমি এটা করোগা এটা করলে তোমার জন্য ভালো হবে কিন্তু ও জানে যে এটা করলে ভালো হবে না কিন্তু সে জানে যে এটা করলে তার ক্ষতি হবে কিন্তু কি বলে এটা করলে তোমার ভালো হবে এই বিচারা ওই লোকটির পরামর্শ নিয়ে কারণ সে মনে করে যে ও ভালো মানুষ এবং আমাকে হয়তো সব পরামর্শই দিয়েছে আমাকে হয়তো ভালো পরামর্শই দিয়েছে তাই ওর পরামর্শ নিয়ে এ বিচারা তখন সেই কাজটা করে যে কাজটা করার পরামর্শ এ তাকে দয় আর তখন তার চরম এবং বিরাট ক্ষতি হয়ে যায় ক্ষতিটা করলে কে আপনি করলে আপনার কাছে পরামর্শ চেয়েছিলাম আরো করে চাইবে। তখন সে যেন তার কাছে সৎ পরামর্শ দেয় অনুরূপভাবে মুসলিম শরীফের হাজি মধ্যে আল্লাহ রসুল বলছেন বলে রসুলি বলে আইমাত মুসলিমা ও আমিহীন দিনের মূল শিক্ষাই হচ্ছে একে অপরকে নসিহত করা জিজ্ঞাসা করোহা রাসুল আল্লাহ কার জন্য নসিহত করব। আল্লাহ নবী বলছেন আল্লাহর জন্য বলে রাসুলহি আল্লাহ রাসুলের জন্য আর আমা আইমমাতুল মাতুল মুসলিমিন মুসলিমদের নেতাদের জন্য বলে আম্মিহীন এবং সমস্ত জনসাধারণের জন্য তুমি নসিহত করবে আরে আল্লাহর জন্য নসিহত মানে কি আল্লাহর জন্য নসিহত মনে হচ্ছে আল্লাহ রবুল আলমিনের বিধানকে আল্লাহ রবুল আলমিনের আইনকে আল্লাহ রবুল আলমিন কর্তৃক নির্ধারিত ভাগ্যের ওপরে সন্তুষ্ট থাকা আল্লাহর বিধানকে মেনে নেওয়া এবং আল্লাহর ফায়সালাকে গ্রহণ করে নেওয়া আল্লাহ রবুল আলমিন যে সমস্ত আদব কায়দার কথা তার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই সমস্ত আদব কায়দাগুলি আল্লাহর জন্য পরিবেশন করা আল্লাহর ব্যাপারে আল্লাহর সানে কোনোরকম কোনো গুস্তাক্ষি না করা রকম কোনো ব্যবপি এবং অশিষ্টাচারমূলক কোনো কাজ না করার মানেই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের জন্য নসিহত আর আল্লাহ রসুলের জন্য নসিহত নবীর বিধানকে নবীর চালচলনকে এবং বিধানকে পদ্ধতিকে গ্রহণ করে নেওয়া এবং তার শিক্ষা তার আদব কায়দা যেগুলি আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন সেই আদব কায়দাগুলি বজায় রেখে সেরকম অনুযায়ী কাজ করার মানেই হচ্ছে রাসুলের করিম সাল্লা সাল্লামের প্রতি নসিহত অনুরূপ নেতাদের প্রতি নসিহত কেমন আর অনেক নেতারা হয়তো ভুল পথে চলছে তারা জানে না ইসলামী শিক্ষা তারা জানে না আল্লাহ শিক্ষা তারা জানে না ইসলামী আইন কি তাদেরকে আপনারা নসিহত করুন সেই ইসলামিক বাদশাদেরকে সেই ইসলামের নেতাদেরকে বলুন যে ভাই আপনারা যেটা করছেন এটা ঠিক নয় এরকম করা উচিত মানে যারা তাদেরকে নসিহত করতে পারে সবাই তো আর বাদশাদের কাছে পৌঁছাতে পারবে না সবাই তো আর ওইরকম নেতাদের কাছে পৌঁছাতে পারবে না কিন্তু নেতাদের সাথে যারা সম্পর্কে আছে যারা নেতাদের পাশে পাশে থাকে যারা নেতাদের ডান হাত দক্ষিণ হস্ত যারা এরকম এরকম পরামর্শ তাদেরকে দিবে অনুরূপভাবে সাধারণ মুসলমানদের জন্য নসিহত মানে প্রত্যেক মুসলমানের ব্যাপারে খেয়াল অন্তরে রাখবে যদি কেউ অসুবিধায় পড়ে কেউ সমস্যায় পড়ে তাহলে তাকে নসিহত দিয়ে বোঝাতে ভাই এরকম করতে হয় না এরকম করলে আপনার অসুবিধা হবে ভাই এরকম করবেন না এরকম করলে আপনার অকল্যাণ হতে পারে যখন আপনি বুঝতে পারছেন যে এই কাজটা তার জন্য ভালো নয় তখন তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাকে নসিহত এবং তাকে উপদেশ দেন অনুরূপভাবে মুসলমানদের অধিকার হচ্ছে যে আপ মুসলমানদের সাহায্য করবেন মুসলমানদের সাহায্য করবেন কোনো মুসলমান যদি আপনার সাহায্যের মুখাফে কি হয় কোন মুসলমান যদি আপনার সাহায্যের প্রয়োজন বোধ করে আপনি তাকে সাহায্য করবেন এটা হচ্ছে শিক্ষা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আল্লাহ নবী বলছেন অনসুর আউলা এখন একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসছি সাথে থাকুন তারা ভালো সমাজে পরিণত হতে পারে আমাদেরকে দেখে দিয়ে গিয়েছে একটা সমস্যার সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর এলাহি আলোকে জীবনের বহু সমস্যার সমাধান প্রতিপয় দিন মাসায় প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 पुन सम्प्रचार सकाल सतटदेश बार्ता महा মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছিল কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কথা চলছিল যে মুসলিমদের অধিকারের মধ্যে এটা হচ্ছে মুসলিমদের অধিকার যে আমরা তাদের সাহায্য করব। আল্লাহর নবীর হাদিস বুখারিয়া মুসলিম শরীফে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলছেন অনসুর আখা খা জালিমান তোমার মুসলিম ভাইয়ের সাহায্য করো সে জালিম হোক বা মাজলুম মানে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত তাহলে তার সাহায্য করব এটা তো বুঝার কথা এটা তো ভালোভাবে বুঝতে পারছি এটা সবাই বুঝে সাধারণত সবাই বুঝে যে অত্যাচারিত যে মাজলুম যে যার প্রতি জুলুম করা হচ্ছে যার প্রতি অত্যাচার করা হচ্ছে তার সাহায্য করতে হয় এটা তো পরিষ্কার কথা কিন্তু যে জালিম যে অত্যাচারী তার সাহায্য করতে বলছে সেটা আবার কেমন কথা তামিম সাল্লাহাল্লাম বলছেন জালিমের সাহায্য হলো এই যে ওই জালিমকে ওই অত্যাচারীকে জুলুম করা থেকে রাখবে। সেজন্য আর জুলুম করতে না পারে তাকে জুলুমের কাজ থেকে বিরত রাখাটাও হচ্ছে জালিমের সাহায্য করা অত্যাচারীর সাহায্য করা তো ভাইরা আমার ইসলামের শিক্ষা যে মুসলিমরা একে অপরের সাহায্য করবে একে অপরের খোঁজ খবর রাখবে একে অপরের প্রয়োজনের কথা নিজেও ভাববে নিজেই শুধু নিজের নিয়ে পরে থাকবে না নিজেই শুধু নিজের টা নিয়ে ব্যস্ত থাকবে না বরং অন্য মুসলমানদের প্রতি সাহায্যের প্রবণতা সাহায্যের মন সাহায্য করার মনোভাব মন আমাদের থাকতে হবে। কারণ এই শিক্ষা দিয়েছে আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম অনুরূপ মুসলমানদের অধিকারের হচ্ছে এই যে কোনো মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে তার সাথে বিদ্রুপ করবেন না এবং কষ্ট দেবেন না এবং তারা করবেন না কোরআনে আল্লাহনা আল্লাহ বলছেন হে ইমানদার যারা তোমরা আল্লাহ কে বিশ্বাস করো তাদেরকে বলা হচ্ছে যায়। বাদ কুম বা আচ্ছা বলো তো তোমরা কেউ তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে কারে তমু তোমরা এটা অপছন্দ করবে এটা কেউ চাইবে না যে সে তার মৃত্যু ভাইয়ের মাংস খায় করা মানে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার তো। তো কিবোধ করে কোনো ভাইকে কষ্ট দেওয়া যাবে না চুগুলি মাধ্যমে কোনো ভাইয়ের নিন্দা গাওয়া যাবে না অনুরূপভাবে জ্ঞান করে। করা যাবে না বা কারোর সাথে বিদ্রুপ করা যাবে না মধ্যেই বলছেন যে খবরদার তোমরা কোনো মোমেন কোনো মোমেনকে যেন বিদ্রূপ না করে বিদ্রুপ করবে কারণ হতে পারে যে মোমেন নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে সেই মোমেন নারী এই মোমেন নারীর থেকেও আরো উত্তম যে তাকে নিয়ে ঠাট্টা করছে আর তোমরা একে অপরকে খোটা দিবে না একে অপরকে টানা দিবে না খোটা দিবে না ওয়ালা টানা বাজু বি আর মন খিতাবে খেতে মন্দ ডাকে কাউকে ডাকবে না যে সঠিক ডাক যে সঠিক নাম যে সঠিক সম্বোধন যে সম্বোধনে কারো মনে কোনো দুঃখ হয় না যে সম্বোধনে কারো মনে কোনো কষ্ট হয় না যে সম্বোধনে কারো মনে কোনো কালো করেছে কালো কালো। দেখতে এখন এই কালো যদি আপনি ডাকেন রে কালো তাহলে অবশ্যই এই কালোর মনে দুঃখ হবে একটা মানুষ ছোট আল্লাহ রবুল আলমী কাউ কি কালো বানান কাউ কি ধোলো বানান কাউ কি খাটো কাউ লম্বা কাউ কি পাতলা কাউ কি মোটা আল্লাহ করেন মনে বড় দুঃখ লাগলো হয়তো আপনি বড় বা আপনার শক্তি আছে আপনার শক্তির সামনে হয়তো সে কিছু করতে পারছে না বা আপনার কিছু বলতে পারছিলাম কিন্তু ওর মনে দুঃখ লাগলো অতএব আপনি তাকে খাটো আর নাটো না তার যে নাম যে নামে ডাকলে তার মনে আনন্দ হয় যে নামে ডাকলে তার মনে আনন্দ আসে সে বিচারা কষ্ট পায় না এরকম নামে তাকে ডাকতে শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী মুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই তো তিনি আরো বলছেন আল মুসলিম মান সালেমান মানসালেমান মুসলিমি আরে মুসলমানের একটা সংঘাতিচ্ছেন আল্লাহ নবী মুসলিম কে আরে আমিও দাবি করি মুসলিম আপনিও দাবি করেন মুসলিম নামাজ রোজা হাজাত দিনের পথে মোটেই চলিনা দিন সম্পর্কে আমরা আমার হাত দিয়ে কষ্ট পাচ্ছে অন্যরা আমার জীব দিয়ে কষ্ট পাচ্ছে অন্যরা আমার ব্যবহার দিয়ে কষ্ট পাচ্ছে পাচ্ছে অন্যরা আমার চাল দিয়ে কষ্ট পাচ্ছে অন্যরা তারপরেও কিন্তু আমি ভাবি আমি পাকা মুসলমান আল্লাহ নবী কি বলছেন জি না আপনার ভাবলেই আপনি মুসলমান হতে পারবেন সংখ্যা দেখেন আমার নমি আপনার নমি দিয়েছেন মুসলমান কাকে বলে যে মুসলমানের হাতের আর জীবের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপতে থাকে সেই হচ্ছে মুসলমান যে মুসলমানের হাতের আর জীবের কষ্ট থেকে অন্যরা নিরাপদে থাকে সেই হচ্ছে মুসলমান তাছাড়া মুসলমান হওয়া যাবে না তো ভাইরা আমার কথা হচ্ছে যে কোনো মুসলমানকে আপনার জীব দিয়ে আপনার ব্যবহারের দ্বারা এবং অন্য কোন না বরং সেই মুসলমান আপনার ভাই আর ওই ভাইয়ের অধিকারের কথা খেয়াল রেখে তার প্রতি বিদ্রুপ তার সাথে কোনো ঠাট্টা করবেন না এটা হচ্ছে মুসলমানদের পারস্পরিক এমন অধিকার যা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী নবী নবী সম্রাট মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ অনুরূপভাবে মুসলমানদের তার রক্ত তার মান তার সম্ভ্রম তার ইজত সবকিছু হেফাজতের দায়িত্ব আমার আর আমার সবকিছুর হেফাজতের দায়িত্ব ওর এটা হচ্ছে আমাদের পারস্পরিক অধিকার আল্লাহ রাহু বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ধারণ করল অস্ত্র ধারণ করা মানে বর্তমান বিশ্বে আপনারা দেখতে পেতে আছেন যেখানে সেখানে মানুষরা বোমবাজি করে কত অসহায় নারীদেরকে উদর্শিক আমরা ঠিক মনে করে এই ধরনের কর্মকান্ড করছে ভাইরে তোমার এই একটি কাজের কারণে কত অসহায় মুসলমান কত অসহায় নির্দোষ মানুষ দুনিয়া থেকে চলে গেল আর তুমি মনে করছো আমি ভালো কাজ করছি জিনা শিক্ষা। তবে কথা মনে রাখতে হবে এগুলি যারা করছে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এগুলি যারা করছে তারা যেন একথা মনে না করে যে এগুলা আমরা ভালো কাজ করছি এবং অন্যরাও যেন এটা না ভাবে যে এগুলা ইসলামের নির্দেশ জিনা ইসলামের নির্দেশ এটা নয় ইসলামের শিক্ষা এটা নয় ইসলামের শিক্ষা কি দেখুন ইসলামের নবী বলছেন নবী সম্রাট বলছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল বলছেন অস্ত্র ধারণ করলো তার সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই আল্লাহর নবী এমন লোকদের থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করছেন যারা অস্ত্র ধারণ করে এবং অন্য মুসলমানদের বা অন্য কোনো মানুষের ক্ষতি করে তাদের সাথে আমার নবীর কোনোই সম্পর্ক নেই অতএব নিজের মানহাজকে নিজেই বানিয়ে নিয়ে নিজের ফিকরাকে নিজেই বানিয়ে নিয়ে নিজের চিন্তাধারাকে নিজেই বানিয়ে নিয়ে আমরা মনে করে নিটাই যেটা কোরআন বলবে ঠিক হবে সেটাই যেটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলবেন আপনার মনে করে নেলেই এটা ঠিক হবে না অতএব আল্লাহ নবীর হাদিসটাকে সামনে রাখবেন এবং নিজের মানহাজটাকে মিলিয়ে দেখবেন যে আমি কি করতে আছি নবী বলছেন যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ধারণ করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না অনুরূপ ভাবে আল্লাহ নবী বলছেন যে আমাদেরকে ধোঁকা দিবে তাদের সাথেও সম্পর্ক থাকবে না এই হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শিক্ষা যে আমরা একে অপরের সাহায্য করব একে অপরের সাথে কোনো খারাপ ব্যবহার করব না একে অপরকে আমরা কষ্ট দিব না তাকে অপরের রক্ত মাংস ইজ্জত সম্মানের হিফাজত করার দায়িত্ব করব। বিশ্ব নবীর কথা তিনি বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে মুসলিমে আলাল হারামুন দমুহু প্রত্যেক মুসলমানের অন্য মুসলমানের ওপরে আক্রমণ করা তার রক্ত তার মাল এবং তার সম্ভ্রমকে হারাম করা হয়েছে আমার ইজ্জত আপনার জন্য হারাম আপনার ইজ্জত আমার জন্য হারাম আপনার রক্ত আমার জন্য হারাম আমার রক্ত আপনার আক্রমণ করে আপনাকে হত্যা করতে পারি না যদি হত্যা করি অন্যায় ভাবে তাহলে আমাদের কি অবস্থা হবে কোরআন খুলে দেখুন আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি কোনো মোমেনকে হত্যা করবে মোতাম মেদান জেনে শুনে তার শাস্তি হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে এ শাস্তির কথা আমাদেরকে জানিয়ে আল্লাহ রবুল আলমিন পারস্পরিক রক্তের হিফাজত করেছে তো আমার রক্তের হিফাজত করেছে আল্লাহ অত আপনাকে মনে রাখতে হবে যে আমি মুসলমান হিসেবে অন্য মুসলমানের ওপরে কোন রকমের কোনো অন্যায় কাউকে হত্যা করতে পারি না তার ভাবে অস্ত্র ধারণ করতে পারি না অন্যায় ভাবে কারণে জুলুম করতে পারিনা কারণ জুলুম অত্যাচার অন্যায়কে আল্লাহ রব আল হারাম করে দিয়েছেন খুল্ল মুসলেমে হালাল মুসলেমে হারামন দম হুম ইজ সম্ভ্রাম আমার বাড়িতে আমার মেয়ে আমার ছেলে আমার স্ত্রী যারাই আছে তাদের ইজ্জত রক্ষা করবেন আপনি আমি আপনার আর আপনি আমার এই হচ্ছে আমাদের পারস্পরিক অধিকার আমি বাড়িতে নেই আপনি আমার পাশের বাড়ির মানুষ আপনি আমার প্রতিবেশী আমার অনবস্থ অবস্থায় আপনি আমার বাড়ির খোঁজখবর রাখবেন আমার মেয়েগুলির খোঁজখবর রাখবেন আমার স্ত্রীর খোঁজ খবর রাখবেন যাতে করে কেউ অন্যায় ভাবে আমার মেয়ে আমার স্ত্রীর কোন রকমের আক্রমণ করতে না পারে আপনি অনুপস্থিত থাকলে আমার উচিত হচ্ছে যে আমি আপনার আপনার বাড়ির বাড়ির দায়িত্ব এবং হেফাজত করব এ হচ্ছে মুসলিমদের পারস্পরিক অধিকার যা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আজকে এখান থেকে ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته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 So if Jesus Christ, peace be upon him, bide for three days, who controlled the world? That means if him God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument That to be ar wrong. Look, alap kodi. Proti shonibar ratchad shattai aap puno shamprachar shakal shadai nautai bangladeeshe. Peace TV bangladeeshe. Hey, moving on. Allah ke bhaay karo.